িলহমদর সম্মানিত মুসলিয়ান দুনিয়াতে সবচেয়ে সত্য হাসি হলেন নবিরাসুলগণ নবির আসুলগণ যা নিয়ে এসেছেন এর বাইরে আর কোথাও হেদায়তের কোন কিছু পাওয়া যাবে না এর বাইরে যদি কেউ হেদায়ত খুঁজে তাহলে সে পদ ভ্রষ্টায় লিখতে হবে আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন হাইকমা আগে মানুষ পদ নিমজ্জিত ছিল আল্লাহ তালা দেখলেন দুনিয়ার তাকালেন বাকায়া কায়া আহল কিতাব তাদের তারা ব্যতীত আর দুনিয়া সবাই পদভস্টতায় নিমজ্জিত এমন সময় আল্লাহ তালা মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে হেদায়েতের বাণী সহ পাঠালেন এই হেদায়তের বাণীর যারা অনুসরণ করবে তারা আবার জান্নাতে ফিরে যেতে পারবে যেখানে আমাদের আগের আবাস স্থান ছিল সেখানে ফিরে যেতে পারবো। আর যদি কোন কোরআন এবং সুন্নাকে মেনে না চলি ہارل تعالی آدمات پر قرآن کریم اللہ تعالی اللہ تر آللہ آنگت کر رسولت کرو جاتے রহম رحم হয়। আর তোমরা আল্লাহর আনুগত্য করো রাসুলের আনুগত্য করো পরস্পর বিবাদ বিবাদ বিসম্বাদে লিপ্ত হইও না ফত এতে তোমরা হেরে যাবে তোমরা সাকসেস হতে পারবে না তো বিফল হবে ওয়া হুকুম তোমাদের শক্তি চলে যাবে ওয়াসবিরু আর তোমরা ধৈর্য ধারণ করা নিচ্ছে আল্লাহ তারা ধৈর্য ধারণকারীদের সাথে আছেন এই সাথে থাকার অর্থ হচ্ছে সাহায্য সহযোগিতা করা আর দুনিয়ার সমস্ত মানুষের সাথে থাকার অর্থ হচ্ছে তিনি দেখেন এবং জানেন তিনি আর সের উপর থেকে সবকিছু দেখেন এবং জানেন অতিরিক্ত যারা সবর করে ধৈর্য ধারণ করে কোরআন এবং শূন্য মানার পথে মানুষের কোন কথাকে গুরুত্ব দে দেয় না করোনা মুসুন্নাকে সব কিছুর উপর গুরুত্ব দেয় আল্লাহ তারা তাদের সাথে আছে বলেছেন আল্লাহ তারা তাদের হেফাজত করবেন এবং তাদের ব্যাপারে আল্লাহ তালার করণীয় কি তিনি তা করবেন এই জন্য আল্লাহ বলছেন ইন্দরিন ار الله تعالى قرانه الكريم اهو بولسن يا ايها الذين امنوا اطيعوا الله واتوا الرسول واولي الامر منكم فان تنازعتم في شيء فردوه الى الله والرسول ان كنتم تؤمنون بالله واليوم الاخر ذلك خير واحسن تاويلا হে ইমানদারগঞ্জ তোমরা আনুগত্য করো আল্লাহ এবং এবং তোমাদের মধ্যে যারা শাসন ক্ষমতায় আছে তাদের যদি তোমাদের মধ্যে কোন ব্যাপারে বিবাদ হয়। কোন ব্যাপারে ঝগড়া হয় তাহলে ফিরে আসতে হবে আল্লাহ এবং তার রাসুলের দিকে অর্থাৎ সেটা চূড়ান্ত নয় চূড়ান্ত হচ্ছে আল্লাহ এবং তার রাসুলের কথাই চূড়ান্ত আল্লাহ এ হচ্ছে উত্তম এবং পরিণামে প্রকৃষ্টতর الله تعالى القرآن الكريم على رب العسان إنما, إنما قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون ومن يطع الله ورسوله ويخشى الله ويتقى فأولئك هم الفائزون ইমানদার যারা ইমান যারা এনেছে তাদের কথা তো এটাই হবে যখন তাদেরকে আল্লাহ আহ্বান করা হয় এবং রাসুলের দিকে আহ্বান করা হয় তারা বলবে যে আমরা শুনেছি এবং মেনে নিয়েছি এটাই হবে ইমানদারের কাজ ইমান আনতে হলে দুটা জিনিসে জরুরি একটি হচ্ছে আল্লাহ তালার কথা শুনতে হবে আরেকটি হলে রাসুল্লাহ সাল আলাই কথা মেনে চলতে হবে এর বাইরে চলার কোন সুযোগ নাই প্রত্যেকটি মানুষে আমরা জানি আল্লাহর উপরে ইমান আনতে হলে আল্লাহর বিধান মেনে চলতে হবে আল্লাহর হুকুম মানতে হবে আর রসুল্লাহ সাল্লাহ আলিয়ালের উপর ইমানের মূল জিনিস হচ্ছে চারটি জিনিস তিনি যা খবর দিয়েছেন তা বিশ্বাস করতে হবে যে সমস্ত সংবাদ তিনি দিয়েছেন আগে কি হয়েছে পরে কি হবে কেয়ামতের আগে কি হবে কেয়ামতের মাঠে কি হবে কবরে কি হবে এসবই খবর আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়ালাম দিয়েছেন সেগুলিকে যত যত বিশ্বাস করতে হবে আর যত নির্দেশ দিয়েছেন আমার নবী সেই নির্দেশগুলোকে মেনে চলতে হবে যত নিষেধ করেছেন আমার নবী নিষেধ করতে হবে আর তিনি যেই দিয়েছেন এই বাইরে অন্য কারো শরীয়ত মানা যাবে না মোহাম্মদ রাসুল উল্লাহ সাল আলামের শরীয়ত পরিপূর্ণ আল্লাহ তারা পরিপূর্ণ বলে ঘোষণা করে দিয়েছেন তিনি বলেছেন وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا পরিপূর্ণ করে দিলাম তোমার দিন দিন পরিপূর্ণ হওয়ার পরে কোন ব্যক্তির সেখানে কোনো কিছু প্রবিষ্ট করার কোন সুযোগ নেই কোন লোক কিছু ঢুকাইতে চাইলে তা তার উপর নিক্ষিপ্ত হবে বলেছেন আমাদের এই দিনের মধ্যে কেউ কোন কিছু নতুন ঘটাতে চাইলে তা তার উপরে নিক্ষিপ্ত হবে সেটা আল্লাহ এবং দিন বলে অনুরূপ আমলে ভুল করেছে না সুতরাং এই চারটি জিনিস ইমান আনতে হয় ইমানদারের কাজই হচ্ছে যখনই আল্লাহ মুক্তার রসুলের দিকে আহ্বান জানানো হয় তখন কোন রকমের দিদা করবে না বরং সে ইমান আনবে সে বিশ্বাস করবে সে আনবে যে ইলাজা দুউ ইলাલ્લાহি ওয়া রাসুলহি আইয়াকুলু সামি'না ওয়া আতা'না mene niechi anugotto korchi bolben na amar dibeke dhore na amar akole dhore na amar ki ase manche na ei kothay allar bandara kokhono bolte parena imandar eta bolar orthoi hoche allah ebong tar rasulur por imaner kothao tar ghatti roye geche allah taala ei jonno bolchen ar je byakti allar upor anugotto korbe allar anugotto korbe ভয় করবে তার অবলম্বন করবে লেখাপড়া দিয়ে বিভিন্ন ভাবে সফল কাম হতে চায় আল্লাহর দরবারে সফল কাম ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর এবং তারা সুরানুগত করেছে যে ব্যক্তি আল্লাহকে ভয় করেছে তাকে অবলম্বন করেছে সেই ব্যক্তি হচ্ছে সফল কাম কোরআনে করিম আল্লাহ তালা ঘোষণা করেছেন বলেন কু আতিহ রস হিমা হোমা হোম মিল তুমি বলো রে রবি আত্মীয় আল্লাহর আনুগত্য করো এবং আসছে সেটার উপর তোমরা জিজ্ঞাসিত হবে নবীর উপর দায়িত্ব নয় তোমাদের উপর জোর করে চাপিয়ে দেওয়া এজন্য আমাদের দায়িত্ব হচ্ছে বলা প্রত্যেকটি মানুষকে পৌঁছে দেয়া এরপর আল্লাহ তারা তার হিসাব নিবেন যে দায়িত্ব তার উপর কোরআনে করিম শিখেছে দিন শিখেছে শরীয় শিখেছে তার দায়িত্ব হচ্ছে পৌঁছে দাও যে যা জেনেছে তা যদি পৌঁছে না দেয় তাহলে আলৈ হিমা হুমিলা ও আলৈ নবীর উপর যে দায়িত্ব ছিল তিনি তা পালন করেছেন এই আমরা সাক্ষ্য দিয়ে থাকি যে انك قد بلغرت الرساله و ادیت الامانه و نصحت الامه ايشكو আমরা দিতে থাকি যখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি والسلامের প্রতি জিজ্ঞাসিত হব আমরা বলবো আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আপনার আমানত পরিপূর্ণ করে আদায় করেছেন আপনি আপনার উপর দায়িত্ব পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছেন বলগতার রিসালা রিসালা পৌঁছে দিয়েছেন কিন্তু আমাদের উপর দায়িত্ব কি আমরা পালন করতে পেরেছি কিনা জানার বিষয় আজ আমাদের সামনে কোরআনের উপর আমল হচ্ছে না রাসূল হাদিসের উপর আমল হচ্ছে অথচ আমরা আমাদের কোনথা নেই তাতে আমরা মানুষকে জানাতে পারছি না আর জানানোর পরে দিয়েছেন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে যদি তোমরা রসুল অনুসরণ করে তাহলে হেদায়ত প্রাপ্ত হবে রসুল রসুলের উপর দায়িত্ব তো শুধুমাত্র সুস্পষ্ট পৌঁছে দেয়া তিনি তার দায়িত্ব সুন্দরভাবে পৌঁছে দিয়েছেন আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যথাযথে পৌঁছে দেন যদি না দেন তাহলে আপনি আপনার দায়িত্ব পালন করলেন না এই জন্য রসুল্লাহ আলাইস্লাম বিজয় বিজয় বিজয় যেদিন বিদায় বিদায় হজ হয়েছিল বিদায় হাজে আরফার মাঠে তিনি সমস্ত মানুষকে একত্রিত আল্লাহ আল্লাহ হালবাল্লা আল্লাহ হালবাল্লু আমি কি তোমাদের কাছে কিনা আমি কি তোমাদের আমি কি তোমাদের কাছে রিসালত সঠিকভাবে পৌঁছিয়েছি কিনা সবাই তখন সাক্ষ্য দিয়েছে নাম আপনি অবশ্যই আপনার রিসালত পৌঁছে দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল আলাম তার দায়িত্ব প্রতিপালন করেছেন কিন্তু আমরা কি আমাদের দায়িত্ব প্রতিপালন করতে পারছি কিনা তা সবাই চিন্তা ভাবনা করেন কতটুকু আমাদের কাজ করা উচিত আল্লাহ বলে তিনি তার নিজেকে ধ্বংস করে ফেলবেন এতটুকু কাজ তিনি করতেন দাওয়াতের কাজে আল্লাহ তালা কোরআনে কারেম বলে আপনি কি নিজেকে ধ্বংস করে ফেলবেন এই জন্য তারা ইমান অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ ডান দিক থেকে আসতেন বাম দিক থেকে আসতেন বাজারে যেতেন যেখানে মেলা বসত সেখানে যেতেনের কাজের জন্য তার দাওয়াতের জন্য সারা দুনিয়া চষে বেড়িয়েছেন যে আবু আবুবান বাড়িতে মহাম্মদ রসুল্লাহ উপস্থিত হয়েছিলেন তিনিও মদিনাতে মারা যাননি দাওয়াতের জন্য তিনি কনস্টান্টিনো ফলগি মারা গিয়েছিলেন এবং সেখানে তার কবর दायित्व कतो बड़ चा चार विषय जिन्हे एकत्रित करान सुन्नार अनुसारी कुरानी अनुसारी रसुल्हर रसुलत्यकारी कुरीम अल्लाह ताल الذين امنوا وعملوا الصالحات من لا يستخلف منكم اولئك الله الذين امنوا منكم وعملوا الصالحات لا يستخلفنهم في الارض كما استخلف الذين من قبلهم ولا لهم دينهم الذين تقالهم যারা ইমান আনবে এবং আমলস আল্লাহ করবে তাদেরকে আল্লাহ তালা দুনিয়ার বুকে সুপ্রতিষ্ঠিত করবেন ইমান এবং আমলস আল্লাহের প্রতিদান হচ্ছে আল্লাহ তালা দুনিয়ার বুকে সুপ্রতিষ্ঠিত করা এবং ক্ষমতায় যাওয়া এবং তাদেরকে বিভিন্ন লাগানো এই কাজের দায়িত্ব আল্লাহ তালার ইমান এবং আমলো সোয়ালে অনুসারে আল্লাহ তালা আপনাকে কাজে লাগাবেন আল্লাহ বলছেন ওয়াদা দিচ্ছেন আল্লাহ তালা যারা ইমান আনবে আমল ও সালেহ করবে তোমাদের মধ্যে থেকে অর্থাৎ ইমানদারদের মধ্যে থেকে আল্লাহ বলছেন জমিনের বুকে তাদেরকে প্রতিষ্ঠিত করবেন ক্ষমতাবান করবেন ভয়ের পরে নিরাপত্তা পরিণত করে দেবেন আল্লাহ শর্ত হচ্ছে একমাত্র আল্লাহ করতে হবে তার কাউকে শরীফ করা যাবে না ওমানি বলছেন হে ইমানদারগঞ্জ তোমরা সলাত কায়ম করো জাকাতের আনুগত্য করো যাতে তোমাদের উপর রহমত করা হয়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 হে ইমান তোমরা আল্লাহ তাকে অবলম্বন করো এবং তোমরা সঠিক কথাটি বলো কোনটি সঠিক কথা হচ্ছে না কোন মতবাদ কোন তন্ত্র কোনুলহ যত ভালো কথা আছে আমার নবী মহাম্মদুরসুল্লাহাম বলে দিয়েছেন বা যে ব্যক্তি মোহাম্মদুরসুল্লাহাল বাণীর মধ্যে ভালো কিছু পায় না সে অন্য কোথাও ভালো কিছু পাবে না ভালো পেতে হলে মোহাম্মদ রাসুল্লাহ সাল আলামের বাণীর মধ্যে থাকতে হবে সেটাই তাকে শুনতে হবে এর বাইরে অন্য কোথাও ভালো কিছু পাবে না আল্লাহ বলে দিয়েছেন তোমাদের তোমাদের ঠিক করে দিবেন যদি তোমরা আল্লাহ এবং তার রসুলের আল্লাহ আল্লাহ তাপ অবলম্বন করার রসুলের কথা অনুসারে চলো তোমাদের আমল আল্লাহ তালা ঠিক করে দিবেন ইয়াক্লা জুনৌবাকুম ক্ষমা তোমাদের জন্য ক্ষমা নির্ধারণ করে রেখেছেন তারপর আল্লাহ তালা বলছেন ওয়া মাইয়াত আল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওযান আযীমা যে ব্যক্তি আনুগত্য করবে আল্লাহ আর তার রাসূলের সেই তো মহা সাফল্য মহা সাফল্যের লাভ করে মহা সফলতা লাভ করবে যে ব্যক্তি আল্লাহ আর তার রাসূলের আনুগত্য করবে মানুষ দুনিয়ার মানুষ সফলতা খোঁজে অনেক জায়গায় অনেক কিছুতে কেউ লটারি জিতে নাউযু বিল্লাহ হারাম এর মধ্যে সফলতা খোঁজে কেউ বিভিন্ন ভাবে হারাম টাকার মধ্যে বড় কিছু বসে বেসাতি করে মনে করে সফল হয়ে গেছে না সফল হয়নি এই জীবনটা এই জীবন শেষ হওয়ার পরে তার মহা জীবন আসবে যে জীবনের কোন আফসুস আমি যদি কোন আমার এই জীবনের জন্য কোন কিছু পেশ করতে পারতাম অর্থাৎ প্রত্যেকটি মানুষই আফসুস করবে এই জন্য সেই দিনের নাম হবে আফসুসের দিন সত্যেকে আফসুস করবে যে আমি তো ঠকে এসেছি আরো যদি বেশি আমল করতে পারতাম আরো যদি কাজে আমি বেগবান হতে পারতাম আরো যদি আমি আল্লাহর পথে আনতে পারতাম আপনি বলবে। আর কাবের কি বলবে আমি যদি এই জন্য আল্লাহ তালা সেদিনের নাম দিয়েছেন এই দিন ঠকার দিন মানে সবাই বলবো যে আমি ঠকে এসেছি হায় আমি যদি কোনো ভালো কিছু করতে পারতাম এই জন্য সফলতা হচ্ছে আল্লাহর আনুগত্যের মধ্যে মোহাম্মদ রসুল কেন সেটা ভুল এবং ভ্রান্তির মধ্যে নিমজ্জিত সেখান থেকে বের হয়ে আসতে হলে কোরআন এবং সন্ন্যার অনুসরণ করতে হবে কোরআনে কারিমা আল্লাহ বলে দিয়েছেন হে ইমানদার তোমরা আল্লাহ এবং তার রাসুলের ডাকে সারা দাও কুমলিমা লিমা কুম যখন তারা তোমাদেরকে ডাকে যেটা তোমাদেরকে জীবিত করবে এর অর্থ হচ্ছে আল্লাহ এবং তার রাসুলের ডাকের বাইরে জীবন নেই জীবিত হতে হলে আল্লাহ এবং তার রাসুলের ডাকে সাড়া দিতে হবে তাহলে তোমাদের পাবে সেখানে জীবন পাবে সেটা হবে আল্লাহ এবং তার রাসুলের ডাকে সাড়া দিতে হবে ইস্তাজ মনে রাখবে যে আল্লাহ তালা যে বান্দা এবং তার আমলের মধ্যে অনেক সময় বাধা হয়ে দাঁড়ায় কখন এটা মারাত্মক একটি অনেক মানুষ বুঝতে পারে না কেন আমল করতে পারছে না ভালো আমল কেন করতে পারছে না আল্লাহর কাছে তো অফিক কামনা করতে হবে যে আল্লাহ তুমি যদি কোন ভালো আমল করার তোক না দাও আমার করার কোন শক্তি নেই এই মানুষ নিজের অহংকারে নিজের কাজে অহংকার করতে পারে না যে আমি ভালো কিছু করে ফেলেছি এই জন্য দেখেন বলতে হয় লা ভালো কাজ থেকে ভালো কাজ করার ক্ষমতা আমার আর অন্যায় কাছ থেকে বেঁচে থাকার কোন নেই যদি আল্লাহ আপনি সহযোগিতা না করেন এজন জন্য আল্লাহর কাছে যেহেতু সবাই জমায়েত হতে হবে আল্লাহর কাছে বলেছেন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে তারা ইমানদার হতে পারে না ইমানদারের দায়িত্ব হচ্ছে আনুগত্য করা মেনে নিচ্ছি আনুগত্য করছি যে ব্যক্তির করলো সে তো আল্লাহর আনুগত্য করলো যে ব্যক্তির আনুগত্য করলুগত আপনার আনুগত্য থেকে অর্থাৎ মোহাম্মদ রাসুল্লাহ সাল ইসলামের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয় ফমা হাফিদা আমি আপনাকে তাদের জন্য সংরক্ষণকারী করে পাঠাইনি আল্লাহ তাদের হেফাজত দেখবেন আল্লাহ তাদের সংরক্ষণ করবে আমল নামা সেটা অনুসারে হাসর মাঠে তাদের বিচার করবেন ভালো হলে ভালো দিবেন খারাপ হলে খারাপ দিবেন রসুলের দায়িত্ব হচ্ছে বলে দেয়া আহ্বান করা যে আমার আনুগত্য করো আনুগত্যের মধ্যেই রয়েছে দুনিয়া এবং আখ সফলতা যে ব্যক্তি আনুগত্য করবে না মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের সে আল্লাহরও আনুগত্য করল না কারণ আল্লাহর আনুগত্য রয়েছে মোহাম্মদুর রাসুল উল্লাহ সাল আলাইসলামের আনুগত্যের মধ্যে কুরআন কারীমে আল্লাহ তাআলা আর বলেছেন ওয়া মাইয়াত ইল্লা আল্লাহ ওয়া রাসূলা ফা উলাইকা মাআল্লাযিনা আন'আমাল্লাহ আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকীন ওয়াশ শুহাদা ওয়াছ সালেহিন ওয়া হাসনা উলাইকা রফীকা আল্লাহ তাআলা বলছেন যে যে ব্যক্তি আনুগত্য করবে আল্লাহ এবং রাসূলের সে তো তাদের সাথে থাকবে তারা যারা আল্লাহ আমাদেরকে ওই পথটি দিন যেই পথের উপর আপনি আল্লাহ এ চার শ্রেণীর লোক নবীরা পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ যারা সত্যবাদী মানুষ যারা এবং যাদের চরিত্রের ব্যাপারে কোন কথা থাকতে পারে না এই নবীরা হচ্ছে এই যারা আল্লাহ তারা সুর করেছে চলেছেন এরা হচ্ছেন সেই নবীদের দলে যেতে পারবেন অর্থাৎ নবীদের সাথে তাদের হাসর হবে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম বলেছেন আলমার উমা মান আহব্বা একজন মানুষ যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে যেই এই হাদিস শোনার পরে আনাস মালিক আবার জীবনের সবচেয়ে দিন হয়ে গেল যেদিন আমি আশা করি যে তাদের সাথে আমার হাসর হবে যেভাবে রসুল্লাহ সাল আলিয়া ইসলাম কো শোনা করেছেন সেই যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে রাসুলের আনুগত্য করবে তিনি তো থাকবেন নবীদের সাথে এবং তিনি থাকবেন সিদ্দিকদের সাথে সিদ্ধিকারা যারা নিজেদের কর্মকাণ্ডের সত্যতা অবলম্বন করেছে বলেছে আল্লাহর বাণীর উপরে আমরা সত্যায়ন করছি যেভাবে সিদ্ধিক আকবর অবক করা দেওয়াল আনু যেভাবে তার সামনে যখন বলা হলো যে আপনার সাথী তো বলছে তিনি এক রাত্রির মধ্যে বাইতুল মা সেখান থেকে তিনি আল্লাহ তাদের মধ্যে আসেন সিদ্ধিক আর দুনিয়ার বুকে মানুষ কত রকমের দাবি করে কত রকমের বেশাতি করে বেড়াচ্ছে মৃত্যুক মানুষগুলি কোরআন এবং বাইরে চলে এরা বেদাৎ করে বেড়ায় শিরিক করে বেড়ায় বিভিন্ন রকমের বিভিন্ন দরবার খুলে বেড়াচ্ছে যারা মান্য করে তারাই তো সত্যিকার সিদ্ধিক তাদের সাথে আপনার হাসর হবে যারা কোরআন এবং সুন্নাকে মেনে চলে যারা আল্লাহমাসুল আনুগত্য করে তাদের সাথে আপনার হাসর হবে ওয়াসীন আর তাদের সাথে থাকতে পারবে যারা নেককার বান্দা আল্লাহ তালা নেককার বান্দাদের সাথে আপনার হাসর হবে কারণ হাসারের মাঠে ভাগ হয়ে যাবে ভাগ হয়ে যাবে আল্লাহ বলে দিয়েছেন যে প্রত্যেকে প্রত্যেকে তারা যারা যাদের মত চলেছে তাদের করে আল্লাহ ভাগ ভাগ করে দিবেন ইমানদার ইমানদারদের সাথে কাফের কাফের সাথে মোহাফেক মোনাফেকদের সাথে এমন কি যেটার এবাদত করত সেটার সাথে ভাগ হয়ে যাবে বলে মাহমুদুর রসুল্লাহ সাল্লাম ঘোষণা করেছেন এই জন্য আল্লাহ তালা বলে দিচ্ছেন a uh -huh. এই যে দেয়া হাসরের মাঠে এবং আছে এবং কার যোগ্যতা আছে সিদ্দিকদের সাথে থাকার কার যোগ্যতা আছে থাকার যোগ্যতা কার আছে আল্লাহ তালা ভালো করে জানেন আপনি দেখিয়ে বেড়াতে হবে না আল্লাহ তালা জানেন আপনার অন্তরে খবর রাখেন সেই আপনার देखानो आल्ला गोपने प्रकाशे सब अवस्था दिन क्या न्यामत लगानो कुरान बा हादिस दायित्व देने जगह मानसार मुस्लिम इसलम गीखे অনেকে এত কান্নাকাটি করে যে হা এই আমাদের বাবা পাইনি আমার মা পাইনি তারা পড়েও দেখি না এবং আল্লাহ আমাকে কত বড় নিয়ামত দিয়েছেন এই ন্যামত যদি তিনি না দিতেন আমার মতো হতবাগা পৃথিবীতে আর কেউ থাকতো না কারণ দুনিয়াতেও আমি হতবাগা আখরা আমি হতবাগা হয়ে যেতাম সুতরাং এই আল্লাহ প্রত্যেকটি মানুষ সম্পর্কে জানেন যে যথাযথ কদর করতে পেরেছে পুরানি আল্লাহ তারা বলছেন করবে তিনি তো তাকে প্রবেশ করাবেন এমন জান্নাতে যে জান্নাতের নিজ দিয়ে নদী নালাসমূহ প্রবাহিত আজও মানুষ পছন্দ করে যে তার বাড়িটা হবে একটা এমন বাগান বাড়ি তাই পছন্দ করে তার বাড়ির সামনে একটা সুন্দর ঝর্ণা দ্বারা যাবে পছন্দ করছে দুনিয়ার মানুষ পছন্দ করে আল্লাহ গিয়ে দেখো গিয়ে দেখে এসে বললেন কেমন দেখলো বলে এখানে যে ঢুকবে দিন আর এখান থেকে বের চাইবে না বের এখানে এটা এত সুন্দর জায়গা তারপর জাহার নাম তৈরি করলেন জাহার নাম দেখে আসো দেখে এসে জিবরিল বললেন এখানে ঢুকবে এত খারাপ জায়গা তারপর আল্লাহ রসুল বললেন যে এগুলি সব পার হয়ে জান্নাতে যেতে হবে আরামদায়ক এবং জিনিস দিয়ে ভর্তি করে দেওয়া হলো বলে যে এগুলি দিয়ে জান্না জাহান নামে যেতে হবে এখন দেখে আস বললেন যে এখন যে অবস্থা দাঁড়িয়েছে তাতে বোঝা যাচ্ছে কেউ জান্নতে যেতে পারবে না কেউ জাহান্ন থেকে বাঁচতে পারবে না আল্লাহ তালা তার মান্দাদের সম্পর্কে জানেন যারা আল্লাহর কথা শুনে রাসুলের কথা শুনে আল্লাহ বলে আল্লাহ করাবেন তারা থাকবে আর এটা হচ্ছে মহাসফলতা দুনিয়ার মানুষ সফলতা খুঁজে বেড়াচ্ছে এখানে হচ্ছে মহাসফলতা ইমাম আহমদিনে বলা হয়েছিল কখন আপনি সফল হবেন মনে করেন তিনি বলেছেন যখন জান্নাতে একটি পা দিতে পারব এরা পর্যন্ত প্রত্যেকটি মানুষ সফলতার কোন চিন্তা করতে পারে না কখন তার অবস্থা দূরে চলে যায় তিনি বলেছেন জাননাতে পা দিতে পারলে আমার সফল জীবন সফল হয়ে গেছে আল্লাহ দিয়েছেন সফল করতে হবে এবং রাসুলের আনুগত্যের মাধ্যমে এই সফলতা রয়েছে কিন্তু বিপরীতে রয়েছে আল্লাহ তালা বলে দিচ্ছেন ওমাইয়া রসুল্লাহ রাসুল্লাহ আর যে কো অবাধ্য হবে আল্লাহ এবং তার রাসুলের ও তার হুদু দাহু আল্লাহর দেয়া সীমা রেখা লঙ্ঘন করবে আল্লাহ সীমা রেখা দিয়ে দিয়েছেন প্রত্যেকটি দিনের সীমা দিয়েছেন হৃদ করবে কি হবে আল্লাহ হেনস্তাকারী আজাব তার জন্য রয়েছে অহমানজনক আজাব তার জন্য অপেক্ষা করছে দুটি জিনিসই পরস্পর মুখোমুখি দাঁড় করিয়ে দেখুন কোনটি আপনি গ্রহণ করবেন কোনটা আপনার জন্য দুনিয়া এবং আক্রান্ত শান্তির সেটা আপনার আমার গ্রহণ করার জিনিস আল্লাহ তালা কোরআনে কানিল অনফাল পুলিল রসুল আপনাকে তারা প্রশ্ন করছে গনিমতের মাল সম্পর্কে গনিমতের মাল সম্পর্কে প্রশ্ন করছে কারণ পূর্বে গণিমতের ছিল না কিন্তু আয়াত নাজিলও হোক এভাবে কিছু না কিছু করা হোক আল্লাহ তালা তখন আয়াত নাজিল করলেন ইস আল্লাহ আনফাল আপনাকে তারা জিজ্ঞাসা করছে আনফাল সম্পর্কে কুলিল্লাহ রসুল ওরু ওর রসুল আপনি বলে দিন যে আনফাল তো আল্লাহ জন্য এক কথা বলে দিয়েছে কার জন্য আল্লাহ এবং তার আসুলের জন্য এখন আর কারোজন লোভ থাকতে পারবে না লোভ কাটার পরে আল্লাহ তালা আয়াতনাজিল করলেন ফত্তাউল্লা কুম আল্লাহ তাকে অবলম্বন করো তোমাদের নিজেদের সংশোধন করো নিজেদের সংশোধন করো টাকা পয়সা লোভে তোমরা যুদ্ধ করোনা জিহাদ সাহাবা নাই যুদ্ধ করেছে তখন এই জন্য যখন আল্লাহ দেখতে পাইলেন আল্লাহ বলে দিয়েছেন বন্টনের নীতি বলে দিয়েছেন যে কি বন্টন করতে হবে সে পরবর্তী নীতি বলে দিয়েছেন ইন্দামা সাদা বন্যা বর্ণনা করে দিয়েছেন কিন্তু আগে বলেছেন আল্লাহ এবং মালিক সুতরাং ঠিক করো আগে আগে অন্তর ঠিক সবকিছুর মালিক আল্লাহ আমাদের কোনো কিছু আশা কেউ করতে পারবে না তার ইমান এবং সবকিছু থাকবে যে আল্লাহ বলে দিয়েছেন সত্যি কেন ইমানদার যদি হয়ে থাকো সত্যিকার ইমান যদি তোমার থেকে থাকে আজও প্রত্যেকটি মানুষের চিন্তা থাকতে হবে যারা দিনের পথে কাজ করে দাওয়াতের কাজ করে দুনিয়ার বুকে আপনাকে কি দিল কি হলো কি পাইলম সেটার চিন্তা না করে আপনার আমার চিন্তা আল্লাহর পাবো গোপনে আমল করবেন যে আমল কোনদিন দেখতে পাইনি এমন নিয়ে ব্যস্ত থাকি। এর অর্থই হচ্ছে যে আপনারা মানুষকে দেখানোর জন্য ব্যস্ত থাকেন যে কত কি করে ফেলেছি কিন্তু বড় দরকার হচ্ছে আজ তাহাজের রাতের অন্ধকারে কাজ করা সময় বুঝে কাজ করা যাকে দাওয়াত দেওয়া দরকার তাকে দাওয়াত দেওয়া যাকে টাকা পয়সা দিয়ে কাছে দরকার দিকে তাকে যেভাবে পারা যায় একটা মানুষের সার্বক্ষণ লেগে থাকা দরকার যে দিনের পথে এই মানুষকে আমি ডেকে আনতে পেরেছি এই দিনের পথে আমি ডেকে আনতে পারছি কোরআন এবং সুনার দিকে নিয়ে নিয়ে আসতে পারছি কারণ এই মানুষগুলি আখরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমার চোখের সামনে আমি যদি নিয়ে আসতে পারি এদের সারা জীবনের আমলের অংশ আমি অংশীদার হয়ে যাব। এই সুযোগ সে পেতে পারে কি কখন যদি নিহতটা হালেস হয়ে থাকে দুনিয়ার কোন প্রতিপত্তি বা জানানোর জন্য শোনানোর জন্য যদি কিছু করা হয় মোহাম্মদ রাসুল্লাহ আল্লাহ সাল আলিয়া বলেছেন যে ব্যক্তি জানানোর জন্য বা শোনানোর জন্য বা দেখানোর জন্য কিছু করবে আসরের মাঠে আল্লাহ তারা বলবেন তাদের কাছে যাও যাদেরকে দেখাতে তাদের কাছে যাও যাদেরকে শোনাতে তাদের কাছে যাও যাদের জন্য তুমি করতে দেখো তাদের কাছে দাওয়াতের কাজে ফ্লাসের দরকার দুনিয়ার পক্ষে হয়তো আল্লাহ আমাকে সুপ্রতিষ্ঠিত করবেন না আপনাকে হয়তো কেউ দেখবেন না কিন্তু আল্লাহ তালা দেখে রাখবেন আল্লাহ কাছে কোনো কিছু গোপন নাই সুফান আল্লাহ আল্লাহ তালা ইব্রাহিম আলহ সালামকে আল্লা ফিল লিস আল্লাহ দোয়া করছেন পরবর্তীদের মধ্যে যেন উত্তম স্মরণ হয় আজ পর্যন্ত নয় কেমক পর্যন্ত যত মানুষ ইমান আনবে ইব্রাহিম আল্লাহ ভাবে স্মরণ করবে অথ তিনি কি করেছেন ভালো কাজ করার পরেও তিনি বলতেছেন রব্বানা কব্বাল মিন্ ইন্না আন্তুল আলী ভালো কাজ কি দুইজনে আল্লাহর ঘর বানাচ্ছেন ওয়াইজার ইব্রাহিম ইসমাহিল ইব্রাহিম ইসমাহ দুইজনেই বাপ বেটা মিলে আল্লাহ ঘর বানাচ্ছেন ভালো কাজ করছেন কিন্তু দুনিয়ার বুকে অহংকার তিনি ফেটে পড়েনি বলছে আবার নিজেরা আবার আল্লাহর আল্লাহ কবুল করেন আমাদের জানেন সুতরাং আপনি আমাদের থেকে কবুল করুন এই হবে আমাদের ইমানের দায়িত্ব প্রত্যেকটা যারা আল্লাহমাস আহ্বান করবে আল্লাহম আনুগত্য দিকে যারা দাওয়াত দিবে প্রত্যেকের দায়িত্ব হচ্ছে দুনিয়ার বুকে কি পাইলাম তা বড় কথা নয় আল্লাহর কাছে আমার এই মনে রাখবেন এমন অনেকগুলো কাজ আছে মানুষ চিন্তা করেন যে এটা ভালো কিছু কিন্তু আল্লাহর কাছে এটা অনেক বড় কিছু দেখা দিয়েছে মনে আছে আপনাদের সে কথা রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন এক যাচ্ছে যাওয়ার সময় দেখলো যে কুকুরের কুকুরে এমন অবস্থা হয়েছে যে পিপাসার্থ হয়ে মরে যাচ্ছে সে নিজের মুজা খুলে পানি তুলে সে কুকুরকে খাইয়েছে আল্লাহ করে আল্লাহ কোন আনুগত্যটা আপনার কাজে লেগে যাবে হাঁসারের মাঠে এবং সেটার কারণে আপনি এমন স্বয়াব পাবেন যা কোন দেখেননি তা কোন চিন্তাও করেননি আল্লাহ কালবেশার জানাতে গেলে এমন কিছু দেখতে কোরআনে কারিমা আল্লাহ বলেছেন নারী এবং পুরুষ তারা একে অপরের বন্ধু তাদের কাজ কি মুরুন আিল মা আরুফ সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজ থেকে নিষেধ করে ওইউপি মৌনা সলাতা জাকাতা সলাৎ কাায়ম করে জাকাত প্রদান করে ওই উন আল্লাহ লাগু আল্লাহ তারা শিল আনুগত্য করে ইমানদার সব সময় আল্লাহ করে আনগত্য করেই কাজগুলি করে আবার হচ্ছে কেন আবার কখনো যেন ভুলে না যায় বেদাতের দিকে না যায় শিরকের দিকে না যায় না বাণীকে কোন ব্যক্তিকে মহবত করে ঠিক আছে কিন্তু তার কথা কখনো মহাম্ম রাসুল্লাহ সাল ইসলামের কথার উপরে যেতে পারে না ইমাম আহমেদ ইমাম মালিক রহমতুল্লাহ বলতেন কুল্লুন কৌলহি ওই রু ই সাহেব হাদ প্রত্যেকটি মানুষের কথা গ্রহণ করা যাবে এখন এবং ছাড়া যাবে একমাত্র এই কবরবাসী ব্যতিত কবরবাসী তিনি কথা ছাড়ার মত নয় প্রত্যেকটি কথা মানার মত ভুল হলে করে ফিরে আসতে হবে যে আল্লাহ ভুল করেছি আমার নবীর কথাই শুদ্ধ দুনিয়ার কত মানুষের কত রকমের কত আসবে আপনার দায়িত্ব হবে কিছু বাদ দিয়ে বিশ্বাস করা যে হ্যাঁ সুরমাদানির মতো এক মাইল কেউ বলেছেন এক মাইল যেমন আমরা এক মাইল বুঝি এই মাইল এক মাইল উপরে থাকে সূর্য আপনি বৈজ্ঞানিক হয়ে গেছেন বড় বৈজ্ঞানিক আপনার মনে হচ্ছে কেমনে এক মাইল উপরে থাকে মানুষ গোলে যাওয়ার কথা আপনার এই যে কথাটা বলেছেন আল্লাহ এবং রসুলের কথার বিরোধী এটা আনুগত্য বিরোধী রসুলের কথার বিরোধী রসুল্লাহ সাল্লাহ বলেছেন সত্য বলেছেন কিভাবে হবে হাঁসের মাঠের অবস্থা এখন আমি বলতে পারছি না তবে আমাকে ইমান আনতে হবে যে এক মাইল উপরে থাকবে মোহাম্মদ রসুলাম বলেছেন কারো কারো দেশ হবে কারো কারো দেড়শ হবে অর্থাৎ দাঁত হবে কাগজের কারো কারো দাঁত হবে অভুত পাহাড়ের মতো কষ্ট দেওয়ার জন্য তাকে দাঁত নিয়ে টানাটানি করার জন্য আপনার মনে হলো এত বড় দাঁত নিয়ে বাকি শরীর কেমন আপনার ওসব চিন্তা করার দরকার দুনিয়ার তাবৎ বৈজ্ঞানিকের কথা ভুল হতে পারে আমার নবীর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের কথা ভুল হতে পারে না যদি সেটা সত্য হাদিস হাদিস সাব্যস্ত হয়ে থাকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন যে কোনো মানুষের কোনো মানুষের যদি পানির ভিতরে পানীয় মধ্যে পানির কোনো দুধ অথবা পানির মধ্যে যদি কোনো মাসি পড়ে যায় রসুল্লা সাল্লা বলেছেন তাকে ডুবে দিবে ফেলে দিবে কারণ তার এক ডানাতে রয়েছে আরো একটি একটি নেগেটিভ পজিটিভ মিলে সেটা পজিটিভ ভুল নষ্ট হয়ে যাবে অর্থাৎ তার বিষক্রিয়া থাকবে না আপনি বড় ডাক্তার বিদেশ থেকে পাশ করে আসছেন আপনার বুঝে আসেনা সেটা কি জিনিস আপনার ইমানে খলল আছে আপনার ইমানে সমস্যা আছে আপনার ইমানের সমস্যা আল্লাহ মুখে হয়ে গেছে আপনাকে একসময় অনেক কিছুই বুঝে আসতো না এখন কিন্তু তাদের ঠিকই বুঝে আসে এর অর্থ হচ্ছে মহাম্মদ রসুল্লাহ ইসলাম যা নিয়ে এসেছেন তা সত্য এবং তিনি সত্য নিয়ে এসেছেন এই সত্যকে মেনে চলতে হবে এই আল্লাহ তাল্লাহ বলেছেন যে আনুগত্য করার কথা বলেছেন আল্লাহ তারা ইমানদাহাদের কাজে হচ্ছে আল্লাহ তারা শুরু আনুগত্য করবে আল্লাহ তালা তাদের সম্পর্কে বলেছেন আল্লাহ তাদের উপর রহমত করবেন মেহনা কিছু মানুষ দাবি করতো সাহবাহের মধ্যে আল্লাহ খুব ভালোবাসি আল্লাহকে খুব ভালোবাসি তখন বলো যে ঠিক আছে আল্লাহ যদি ভালোবাসা ভালোবাসে বেশি থাকো দেখেই সে ভালোবাসার প্রমাণ হচ্ছে রসুলকে কিরকম অনুসরণ করো রসুল অনুসরণ নির্ধারিত হবে তুমি কতটুকু তাকে ভালোবাসা এখনকার মানুষ আল্লাহকেও ভালোবাসে না রাসুল ভালোবাসার প্রশ্নই আসে না তারা এখন ভালোবাসে কোথাকার কোন নর্থকি কোথায় যে সমস্ত আল্লাহ এবং তারা কেন্দেশে না কেন তারা দুনিয়াতে এসে কেন তাদেরকে পাঠিয়েছেন সে কে আল্লাহ কে তাদের সৃষ্টি করেছেন কার কাছে ফিরে যেতে হবে এই ধারণা তাদের নেই বলেই তারা মোহাম্মদ রাসুল্লাহ ভালোবাসার দাবি করে কিন্তু সত্যিকার আমল করে না আল্লাহর দাবি করে কেউ করেও না কিন্তু হাসানা তোমাদের জন্য আল্লাহ রসুলের জীবনে রয়েছে সবার কার জন্য যে আল্লাহর আশা করে আল্লাহর সামনে যাবে আল্লাহর সামনে উপস্থিত হওয়ার যার আশা আছে তার জন্য রয়েছে উত্তম আদর্শ লিমান কান ইয়াজ্লা আখ্রাত বিশ্বাসী সেই ব্যক্তি যে আখড়াত হবে আখড়াত বিশ্বাসী হয় আখড়াতে কি কোনো শেষ আছে দুনিয়ার বুকে ষাট সত্তর বাসার জন্য কত বাড়ি গাড়ি বিল্ডিং আমরা করি কত কিছু করি একদিন হলে পঞ্চাশ হাজার বছর সেই দিনের জন্য আমি কি সংগ্রহ করেছি একটু চিন্তা করার দরকার মানুষ স্বপ্নে অনেক কিছুই করে কিন্তু মোহাম্মদুল্লাহাম বলেছেন দুনিয়ার জীবনটা স্বপ্নের মতই হবে তিনি বলেছেন আমি তো ওই ব্যক্তির যে ব্যক্তি কোন গাছের নিচে ঘুমিয়েছে ঘুম থেকে উঠে চলে গেছে তারা বলবে যে এই দিনের এক ঘন্টাও তো আমরা দুনিয়াতে ছিলাম না ক্ষণিকের মতো দুনিয়াতে কত পাগল হয়ে গেছে কত কিছু করতে আল্লাহর আনুগত্য করা থেকে দূরে ছিলাম রাসুলের আনুগত্য করা থেকে দূরে ছিলাম যদি তা করতাম তাহলে আল্লাহ রসুল করতে হলে আল্লাহ বলে দিয়েছে রাসুল আনাগত্য করতে হবে এবং তিনি হচ্ছেন আমাদের জন্য আদর্শ আল্লাহকে যারা ভালোবাসে আল্লাহ আনুগত্য করে আল্লাহর কথা মেনে চলে এবং আখরাতে যারা ইমান আনে তারা প্রত্যেকে রসুল্লাহ আসলামকে তাদের জীবনের আদর্শ বানাতে হবে আর আদর্শ কেউ হতে পারে না অনেক মানুষকে জিজ্ঞাসা করেন আজও তাদের কাছে আদর্শ ঠিক নেই আপনার সন্তানদের কাছে আদর্শ ঠিক নেই আপনার বাবাদের কাছে কখনো নয় আপনার রবে শপথ করে বলছি লাইকু তার ইমানদার হতে পারে না হাতিমা সাজারাবাই হক তাদের মধ্যে যা ঘটে গেছে এরপরে আপনাকে তারা ফয়সালাকারী না বানাবে ততক্ষণের অন্তরে কোন দ্বিজা থাকতে পারবে না অনেক মানুষ আছে মেয়েকে কেন অর্ধেক দিলো ছেলে কেন ডবল দিল এই নিয়ে মাথার ভিতরে তার কত ফোঁকা ঘুরছে ইমান হারা হয়ে গেছে মুহূর্তের মধ্যে কোনো কথা থাকতে পারবে না হাতিমি মাসা জারাবাইন হোম আপনি ফসলা করার পরে অন্তরের কোনো দিদা থাকতে পারবে ওইসালিমা মানার মত মানতে হবে কোন রকমের দিদা করা যাবে না বলা যাবে না বিরুদ্ধে কথা বলা যাবে না অথবা কোন ফ্যাস খোঁজা যাবে না অথবা অপব্যাখা করা যাবে না বরং রসুল মহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসালাম সুতরাং প্রত্যেকটি মানুষকে নিরঙ্কুশ ভাবে আল্লাহ এবং তারাসুলের আনুগত্য করে যেতে হবে দুনিয়া থেকে যাওয়ার পরে আখরা মুক্তি যদি লাভ করতে হয় একমাত্র মহম্মদ রসুল্লাহ সাল্লাহ মধ্যেই রয়েছে মুক্তি আর যদি কেউ কোথাও আনুগত্য করে এবং তারপরে দাবি করে সে ব্যক্তি অরণ নিরোদন ছাড়া কিছুই করছে না আল্লাহ আমাদেরকে মোহাম্মদ রসুল সাল ইসলামের আনুগত্য করার তৌফিক দান করুন রাহিম। সম্মানিত মুসলিয়ান আমাদেরকে আনুগত্য করতে বলেছে আল্লাহ এবং তার রাসুল আনুগত্য করতে বলেছে এই নির্দেশনা দিয়ে কোরআনে করিমের তিরিশ শুদ্ধ আয়াত আল্লাহ তারা নাজির করেছেন তিরিশ উদ্দ আয়াত আর রসুল্লাহ আসালাম তার হাদিসে বহু জায়গায় সেটা বলেছেন এবং রসুল নিজে বলেছেন যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে তো জান্নাত পাবে আর যে ব্যক্তি আমাকে অস্বীকার করবে সে তো জাহান নামে যাবে সাহাবাহাম বললেন যে রসুল কে আপনাকে অস্বীকার করবে খাবা বাবা খাসেরা সে তো সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি রসুরুল্লাহ আসলাম তখন বললেন একটা ইয়া দিয়ে দিলেন একটা মিজান দিয়ে দিলেন যেই মিজানের উপরে যে মিজান আপনি নিত্তি করে মাপতে পারবেন তিনি বলে দিয়েছেন মান আত মানি যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে তো আমার অস্বীকার করলো এতে কোনো সন্দেহ নেই সুতরাং রসুলের আনুগত্য করার মধ্যেই আপনার আমার জীবনের সাফল্য নির্ভর করছে রসুল্লাহাম আনুগত্য কিসে বাড়বে কয়েকটি জিনিস বলে আমি আমার খোদ শেষ করবো সম্মানিত মুসুলিয়ানি করাম আল্লাহ এবং সম্পর্কে জানতে হবে আগে যিনি আমাদের সৃষ্টি করেছেন তার সম্পর্কে জানতে হবে অনেক মানুষ আছে আল্লাহ সম্পর্কে আল্লাহ নিজে আল্লাহ গুণ গান করেছেন অনেক গুণের কথা উল্লেখ করেছেন আল্লাহ তালা নিজে আয়াত শেষ করেছেন আজিজুল হাকিম বাফর রাহিম এভাবে আল্লাহ তালা পুরানি করিমের বিভিন্ন আয়াত শেষ করেছেন তার বিভিন্ন নাম এবং গুণ দিয়ে মধ্যে চিন্তা করতে হবে চিন্তা করলে আপনি অবশ্যই আল্লাহ তালার আনুগত্যের প্রতি বাড়বে এবং রাসুল আনুগত্যের আপনার আপনারত করি কিন্তু আবাদত করার ক্ষমতা আমার নেই সেই জন্য বলছে ও ইয়া কানাস্তিন আপনার কাছে সাহায্য চাই যে এবাদতটা সুন্দরভাবে করতে পারি আপনি আমাকে সাহায্য করবেন যদি আবাদতটা সুন্দরভাবে করতে হয় সেখানে আল্লাহ সাহায্য লাগবে আপনি নিজে নিজে আবাদ করতে পারবেন না এই জন্য আল্লাহর আল্লাহ মুক্ত আর বেশি বেশি আল্লাহর দিন সম্পর্কে জানতে হবে সরিয়া সম্পর্কে জানতে হবে আল্লাহর দিন এবং সরিয়া জানতে হবে আল্লাহ আল্লাহ তালা যেটা বলছে তার নমিকে তুমা আপনাকে আমরা শরীয়তের উপর রেখেছি অর্থাৎ আল্লাহর দিন এবং শরীয়তকে জানার জন্য সন্তানদের দিন শরীয়ত না জেনে যদি এর বাইরে চলে যায় তাহলে অবশ্যই মনে রাখতে হবে যে আমরা সবচেয়ে না এবং আল্লাহর কোনো সনদ লাভ হবে না এজন্য মনে রাখতে হবে যে কোরআন এবং বাইরে আমাদের কোন মুক্তির কোনো সুযোগ নেই কোরআন এবং সুনার আমাদের মুক্তি রয়েছে আল্লাহ এবং তারা সুর করতে হবে এর মধ্যে আমাদের জীবনের সফলতা নির্ভর করছে هذا. وأستغفر الله সিন الناس ان الله عز وجل امركم بايمان وذعف في نفسي وحذرنا بملائكه المصطفاه القدسي وذلت بكم ايها المؤمنون فقال تعالى مخبرا وامرا ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك مجيد اللهم على محمد وعلى محمد كما على ابراهيم وعلى ال ابراهيم حميد مجيد اللهم رضى للخلفاء الراشدين ابي بكر وعمر وعثمان وعلي وانصاري الصحابه والتابعين بدون الله عليهم أجمعين اللهم اغفر لنا وليخوا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلل للذين آمنوا ربنا إنك رؤوف رحيم আল্লাহ মনসুল মুসলিম আমাদের তবিক আমাদের দান করা আল্লাহ দিনকে সব জায়গায় বোঝার পৌঁছানো তবিক আমাদের দান করা আল্লাহ আমাদের সন্তানদেরকে দিনের উপর রাখা আল্লাহ আমাদের স্ত্রীদেরকে দিনের উপর রাখো আল্লাহ আমাদের মা বাবা মা বাবা বোন কবরের শুরুকে আমাদের রূপ থেকে মুক্ত করে দেওয়া আল্লাহ আল্লাহ আমাদেরকে নিজেদের মধ্যে আল্লাহ আমাদের আপনার দিনের জন্য